আবদুল্লাহ ইবনু মাসুদ রাজনীত বর্ণিত তিনি বলেন যখন এই আয়াত নাজিল হলো। অর্থাৎ যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলমের দ্বারা কলুষিত করেনি সুরা আল আনাম আয়ত নাম্বার বিরাশি তখন নবী সাল্লাহাম এর সাহাবিগণ বললেন আমাদের মধ্যে কোন ব্যক্তি আছে যে নিজের ইমানকে জুলমের দ্বারা কলুষিত করেনি তখন এই আয়াত নাজিল হয় অর্থাৎ আল্লাহর সঙ্গে শরিক করো কেননা শির্ক হচ্ছে এক মহা জুলম সুরা লুকমান আয়ত নাম্বার আঠারো